আবু ওয়াইল রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন ইম্নু মাসুদ বৃহস্পতিবার লোকদের নাসিয়াদ করতেন তাকে একজন বলল হে আবু আব্দুর রহমান আমার ইচ্ছা জাগে যেন আপনি প্রতিদিন আমাদের নাসিয়াদ করেন তিনি বললেন এ কাজ থেকে আমাকে যা বাধা দেয় তা হচ্ছে আমি তোমাদেরকে ক্লান্ত করতে পছন্দ করি না আর আমি নাসিয়াত করার ব্যাপারে তোমাদের অবস্থার প্রতি খেয়াল রাখি নবী সাল্লাহু আলাইসাল্লাম ক্লান্তির আশঙ্কায় আমাদের প্রতি যেমন লক্ষ্য রাখতেন